বাংলা Allahu সমাধান জীবনের রং ধনু অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি আশা করি যেখানে আছেন পৃথিবীর যে প্রান্তে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিজেদেরকে ইমান চর্চায় নিয়োজিত রেখেছেন ইতিমধ্যে আপনারা যারা জীবনের রংধনু আলোচনা পর্বগুলোর সাথে পরিচিত হয়েছেন আপনারা জানেন যে জীবনের রংধনু এই আলোচনাগুলোর উদ্দেশ্য হলো আল্লাহ আমাদের জীবনকে নানা রঙে নানা বর্ণে সাজিয়েছেন সেই রং এবং বর্ণগুলোকে আমাদের খুঁজে বের করা এবং সেগুলোকে আল্লাহর দেয়া নির্দেশনা অনুযায়ী পরিচালিত করা যাতে করে আমাদের জীবনটি বর্ণাঢ্য থাকে রঙ্গিন থাকে বর্ণিল থাকে এবং সেটা পরিচ্ছন্ন পবিত্র পরিশীলিত থাকে কাজেই আমরা জীবনের রন্ধন অনুষ্ঠানের মাধ্যমে পরিশীলিত জীবন কি করে খুঁজে পাওয়া যায় শান্তির পথ কি করে খুঁজে পাওয়া যায় সেই লক্ষ্যে সামনে অগ্রসর হতে চাই আমাদের জীবনটি হাসি এবং কান্নায় ভরা আমাদের জীবনটি দুঃখ বেদনার পাশাপাশি উচ্ছ্বাস এবং উৎসবে ভরা আল্লাহতালা তার কুদরতকে প্রকাশ করেন কখনও আমাদেরকে তিনি হাসান আবার কখনো তিনি আমাদেরকে কাঁদানা ও আবাকা তিনি আমাদেরকে হাসাতে পারেন তিনি কাঁদাতে পারেন পৃথিবীর কোনো শক্তির এই সম্ভব নয় যে ইচ্ছা করলেই হাসাতে পারবে খুশি করতে পারবে বা দুঃখিত করতে পারবে সেটা একান্ত আল্লাহরই হাতে কাজে জীবনের চলার প্রক্রিয়ায় কোনো কোনো পরিবার কখনো হাসে কখনও কাঁদে কখনো তাদের জোয়ার থাকে কখনও সেখানে ভাটা আসে কখনো সেখানে উন্নতি থাকে কখনো সেখানে অবনতি থাকে যাতে সর্বাবস্থায় পৃথিবীর এই পরীক্ষার ভিতরে মানুষ পাশ করতে পারে আমাদের জীবনটি আমাদের একটি পরীক্ষা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন যে আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি এই জীবন এবং মৃত্যুর ভিতর দিয়েই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং প্রমাণ করতে হবে তোমাদের মধ্যে শ্রেষ্ঠকে কাজের দিক থেকে কাজে জীবনকে একটি পরীক্ষা পরীক্ষাকে পরীক্ষার হিসেবেই নিতে হবে যাতে করে যে কোনো পরীক্ষা সেটা সহজ হোক কিংবা কঠিন হোক সেটা দুঃখের হোক কিংবা সেটা আনন্দের হোক আমরা যেতে পাশ করতে পারি আমাদের জীবনে বিভিন্ন ক্ষণে আনন্দ আসে উৎসব আসে তেমনি একটি আনন্দ মুহূর্ত মানুষের জীবনে তৈরি হয় পরিবারে পরিবারে যখন মানুষ নতুন কোনো ঘরে উঠে অথবা এক ঘর থেকে আরেক ঘরে মুঠ করে স্থানান্তরিত হয় তখন তাদের মধ্যে একটা আনন্দ এবং উচ্ছ্বাস আছে আমরা যেই মুহুর্তে কেউ নতুন ঘরে যাচ্ছেন অথবা ঘর পরিবর্তন করছেন এক বাসায় ভাড়া ছিলেন অন্য বাসায় যাচ্ছেন অথবা নিজের একটি ছোট ফ্ল্যাট হয়েছে সেখানে উঠছেন অথবা সাধারণ ঘরেই আছেন এই যে আনন্দের মুহূর্তগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে উদযাপন করতে পারি এই আনন্দের সময় আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা কি। মানুষ মানব জীবনে যে কয়েকটি বিষয় খুব বেশি প্রয়োজন মৌলিক প্রয়োজন তার মধ্যে একটি হলো বাসস্থান থাকার একটি জায়গা আল্লা নবী নিজেও আল্লাহর কাছে থাকার জায়গার জন্য দোয়া করেছেন আল্লা নবীর বিখ্যাত একটি দোয়া আছে আল্লাহ আমার পাপগুলোকে মুছে দাও আমাকে উনা থেকে পবিত্র করো ফি আমার ঘরের মধ্যে আমাকে প্রশস্ততা দান করো অর্থাৎ ঘর प्रशस्त हवा और मन तृप्ति हवा मानुषे चाहिदा जमनकि आल्ला नबीओ आल्लर का घर प्रशस्तार अर्थ यही निला होते विशाल एक मैंशन होते अनेक प्रशस्ट का बाड़ी होते बोझाना हो घर मध्य प्रशस्त रखो अर्थात एम एक घर दो जेखने मन सुतृप्त थे जेखने को अतृप्ति थकना क्या छोट घर होते সেটা একটা ফ্ল্যাট হতে পারে অথবা সেটা বাড়ি হতে পারে কিন্তু যেটাই হোক সেখানে আমাকে তুমি তৃপ্তি দান করো তাহলে একটা সুন্দর ঘর পাওয়া তৃপ্তিপূর্ণ একটি ঘর পাওয়া এটা মানুষের একটা মনের চাহিদা এটা মানুষের একটা স্বভাবজাত একটা আকাঙ্ক্ষা আর সেই আকাঙ্ক্ষা যখন পূরণ হয় তখন প্রথম যে দায়িত্বটি তার তাকে চিন্তা করা দরকার যে আল্লাহ আমাকে একটি নেয়ামত দিয়েছেন ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন অথবা একটা ফ্ল্যাট দিয়েছেন থাকার একটা জায়গা ব্যবস্থা করেছেন एमक भाड़ा बसार व्यवस्था कर दरबार में प्रथम मस्त बखा दरकार आदाय कौन आदि देखें सारा पृथ्वी आरोप होमलेस अर्थात बाड़ी विहन मानस जे थार जगह नहीं घर नहीं तो सरकार जगह पड़े आतवाने पड़े आ रेलवे स्टेशन प्लाटफर्मे तेजर অথবা তারা কোনো জায়গায় রাস্তার পাশে বসে আছে থাকার কোনো জায়গা নেই খোলা আকাশের নিচে পড়ে আছে পৃথিবীতে এই ধরনের প্রায় একশো মিলিয়ন মানুষ আছে যারা পরিপূর্ণভাবে হোমলেস অর্থাৎ যাদের কোনো বাড়ি নেই ঘরবিহীন কাজেই একশো মিলিয়ন অর্থ হলো এক বিলিয়ন এবং এক মিলিয়ন সমান দশ লক্ষ কত কোটি কোটি মানুষ আছে যাদের কোনো বাড়ি নেই কাজেই আল্লাহ আমাকে যে ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন থাকার একটা জায়গা দিয়েছেন সেটা ছোট হোক কিংবা বড়ো হোক আল্লাহর জন্য সুক্রিয় আদায় করা দরকার হে আল্লাহ তুমি আমাকে হোমলেস করি বাড়িবিহীন করি মাথা গুজার একটা জায়গা দিয়েছ সেটা ভাড়া বাড়ি হতে পারে সেটা টিনের ঘর হতে পারে সেটা ছনের ঘর হতে পারে সেটা কুড়ে ঘর হতে পারে অথবা ফ্ল্যাট প্লট অথবা কোনো একটা ম্যানশন ভাও হতে পারে যেটাই হোক তুমি আমাকে থাকার জায়গা দিয়েছ হে আল্লাহ আমি তোমার প্রতি কৃতজ্ঞ আর কৃতজ্ঞতার সময় আল্লাহ নবী এই শব্দ দিয়ে অনেক সময় কৃতজ্ঞতা আদায় করতেন আলহামদুলিল্লাহ বিনেহি তাতিম মুস আলে হাত সকল প্রশংসা আল্লাহ যার নামতের মাধ্যমেই ভালো জিনিসের পরিপূর্ণতা আসে কাজেই আল্লাহর ন্যামতের মাধ্যমেই এই ভালো জিনিসের পরিপূর্ণতা এসেছে এই জন্য আল্লাহর এই প্রশংসা করা আলহামদুলিল্লাহ বিনে আহমাতিহি তাতিম মুস আলহাত সুপ্রিয় দর্শক তাহলে প্রথম যে দায়িত্বটি কোনো ঘরে যাওয়ার সময় অথবা কোনো ঘরের মালিক হওয়ার সময় অথবা শুধু ঘরের নতুন অবস্থায় নয় যে কোনো অবস্থায় যখন আমার ঘর আছে তখন আল্লাহর সুক্রিয়া আদায় করা দরকার কারণ আল্লাহ আমাদেরকে ওই মানুষগুলোর অন্তর্ভুক্ত নি যাদের কোনো ঘর বাড়ি নেই ছোট হোক বড়ো হোক আল্লাহ ঘর দিয়েছেন এবং সেটার প্রশংসায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা দরকার কৃতজ্ঞতা আদায় করা দরকার আল্লাহ আদায় করবেন তখন সেই নিয়ামতকে আমি তাহলে ঘরে প্রবেশের পর আমরা যদি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি অথবা যাদের ঘর আছে তারা যখন আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা সেই নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেবেন অর্থাৎ ঘরে শান্তি এবং বারাক্কা বেড়ে যাবে আর ওয়ালা ইনক্যাফার তুম তোমরা যদি আমার প্রতি কৃতজ্ঞ না হও তাহলে ইন্না বিশী জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন কাজেই আমরা আল্লাহ শুক্রিয়ার মাধ্যমেই আমাদের গৃহে প্রবেশ করব এবং সবসময় শুক্রিয়ার অনুভূতিটি কৃতজ্ঞতার অনুভূতিটি আমাদের অন্তরে জাগ্রত করবো তেমনিভাবে আমরা দেখি সুরা কাহের মধ্যে আল্লাহ আল্লাহতালা একটি ঘটনা উল্লেখ করেছেন দুই ভাইয়ের ঘটনা একজন তার বাগানে প্রবেশ করত এবং প্রবেশ করে সে আল্লাহর নাম নিত এবং আল্লাহ যে দান করেছে সেটার কথা স্বীকার করতো তখন আল্লাহ তাল্লাহ তার বাগানটাকে হেফাজত করেছেন তার ঘরকে আল্লাহ হেফাজত করেছেন আরেকজন ব্যক্তি মনে করতো না এটা তো আমারই আমি উপার্জন করেছি আমি তৈরি করেছি আমার সাজানো বাগান এরকম মনে করত। হঠাৎ করে আল্লাহ এমন ঝড় তুপন দিলেন যে সব কিছুকে আল্লাহ তসনস করে দিলেন লণ্ড ভণ্ড করে দিলেন এই জন্য সুরা কাহাফের এই ঘটনাটি আল্লাহ তালা উল্লেখ করেছেন উনচল্লিশ নম্বর আয়াতে এবং একজন যে ইদার এবং বিশ্বাসী তার কথা কেমন ছিল সে কি বলতো যখন তার বাগান দেখত অথবা তার বাড়ি দেখত তখন সে বলতো লাউলা আবিল্লা তিনি ভালো মানুষটি বিশ্বাসী মানুষটি অপরজন কি উপদেশ দিচ্ছে তোমাকে আল্লাহ এত বড় সুন্দর বাগান দিচ্ছে তুমি কেন বলো না যে মা আবিল্লা আল্লাহ যেটা চেয়েছেন সেটাই আমাকে দিয়েছেন এবং কারো কোনো শক্তি নেই এরকম বাগান করার ঘর করার বাড়ি করার ফার্ম করার যদি না আল্লাহ চায়। চায়না যদিও আমি সম্পদ এবং অর্থে কম কিন্তু তারপরেও আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি এই আয়াত সুরা কাফের এই বর্ণনা থেকে যে কথাটা বুঝা যায় যে একজন মানুষ নিজের বাগান বাড়ি ইত্যাদির ব্যাপারে তার এই কথাই বলা দরকার মা সে আল্লাহ ই যেটা আল্লাহ চেয়েছেন সেটা হয়েছে এবং সেটা আমাকে দান করেছেন এবং কারও কোনো শক্তি নেই যে আমাকে ঘর দেবে বাড়ি দিবে আল্লাহ যদি না চান সুতরাং আমরা নিজেদের ঘর বাড়ি দেখিয়ে সবসময় এটাই বলব্লা বি একইভাবে বাগান খেত ফসল ইত্যাদি যখন হয় তখন আমরা মনে করব না যে আমার চেষ্টার ফসল আমি নতুন নতুন প্রক্রিয়ায় ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগুলোকে সাজিয়েছি সেটার ফসল হিসেবে আমি শুধু পাচ্ছি এটাই মনে করবো না বরং বলব মা লা কুয়া ইল্লা বি এটাই হচ্ছে নিয়ম কাজেই আমরা আল্লাহ তালা শুক্রিয়া দায়ী করবো এবং মা এই কথাটা বলার জন্য চেষ্টা করব। করবো হজরত আনাসদুল্লাহ তালু বলেন যে আল্লাহ নবী বলেছেন ঘরে যখন তুমি প্রবেশ করবে এটা সবসময়ের নিয়ম নতুন ঘর হোক অথবা নিজের ঘর হোক যখনই আপনি ঘরে প্রবেশ করবেন ফসলিম তুমি সালাম দাও আল্লাহর নামের মাধ্যমে তুমি প্রবেশ করো আল্লাহর নামের মাধ্যমে প্রবেশ করলে কি হবে ই এখন বরাকাতান আলাইকা ওয় আলা আহলি বাইতিক। সেটা তোমার জন্য বারাক্কা হবে তোমার জন্য বরাক্ষ হবে এবং তোমার পরিবারের সদস্যদের জন্য সেটা হচ্ছে বরাকাত হবে তাহলে ঘরে প্রবেশ করার সময় নিয়ম হল যে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করা অর্থাৎ সালামের মাধ্যমে প্রবেশ করা আসসালাম ও আলাইকুম বলা এমনকি কেউ যদি নাও থাকে আমরা সালাম দিয়ে প্রবেশ করব কারণ সাধারণ মানুষ না থাকতে পারে কিন্তু আল্লাহর অন্যান্য সৃষ্টি জীব সেখানে আছে ফেরস্তারা সেখানে আছে তাহলে সালামের মাধ্যমে ঘরে প্রবেশ করা এটা হচ্ছে বরকতের একটা কারণ আমাদের ঘরগুলোতে বরকত তখনই আসবে যখন আমরা সালাম পেশ করি সুপ্রিয় দর্শক আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত একটু বিরতি নেব ইনশাল্লাহ বিরতির পরে আবার আমরা ফিরে আসব এবং বিষয়টিকে বিস্তারিতভাবে আলোচনা করার প্রয়াস পাবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি बुनियादी नीति समूह देख मुस्लिम जीवन मूल भित्ती অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযত তথ্য পেতে সকল ক্ষেত্রে দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায়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 संक्षिप्त बितर पर आलोचना कर दिए जर थी जैगा गुजार व्यवस्था तरह सब समय आल्लर कृतज्ञ हवा दरकार विशेषत যখন আমরা নতুন ঘরে মুভ করি নতুন ঘরে আমরা স্থানান্তরিত হই তখন আমাদের অন্তরে একটা আনন্দ থাকে একটা উৎসব মুখরতা থাকে সেই উৎসব মুখরতাতে যেন আমরা আল্লাহকে না ভুলে যাই বরং মনে করতে হবে আল্লাহ আমাকে দান করেছেন আমাকে সম্মানজনক অবস্থান দিয়েছেন আমাকে মাথা গুজার ঠাঁই দিয়েছেন যার যার অবস্থান অনুযায়ী আল্লাহ দিয়েছেন হয়তো কারোর জন্য টিনের ঘর কারোর জন্য পাকা ঘর কারোর জন্য ফ্ল্যাট অথবা কারোর জন্য ম্যানশন ভিলা কিন্তু আমাকে তো থাকার একটা জায়গা আল্লাহ দিয়েছেন এক মিলিয়ন মানুষ যেখানে বাস্তুহারা হোমলেস বাড়িবিহীন সেখানে আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন সেটাই তো আমার জন্য সুক্রিয়ার ব্যাপার হবে আমরা নিয়মিত যখন ঘরে প্রবেশ করবো আমরা বলছিলাম হাদিসের আলোকে যে সালাম দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহনবী আমাদেরকে বলেছেন কারণ সেটা বরাক খাতা আলা কে বাইতিক সেটা আমাদের জন্য বরকত হবে এবং আমাদের পরিবারের সদস্যদের জন্য বরকত হবে ঘরে প্রবেশের এই দোয়াগুলো আমরা শিখব যখনই আমরা ঘরে প্রবেশ করি প্রথমত আমরা সালাম দেব এবং এই দোয়া পর্ব আল্লাহর নাম নিয়ে আমরা প্রবেশ করব। মুসলিম শরীফের একটা বর্ণনাতে আমরা দেখি যে আল্লাহ নই বলেছেন যখন একজন ব্যক্তি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে তখন শয়তান বলে যে তার অনুসারীদেরকে বলে শয়তান যে তোমাদের আর আজকে থাকার ব্যবস্থা হলো না অর্থাৎ শয়তান সাথে প্রবেশ করতে পারল না কারণ আল্লাহর নাম নিয়ে ওই লোকটি প্রবেশ করেছে আবার ঘরে প্রবেশ করে যখন খাবার खाच्चे आल्लर नाम नहीं विस्मिल्ला खबर खाचे जो शयान बोले आज के खबरों व्यवस्था हलोना अर्थात विस्मिल्लाद मानूष प्रवेश ना शयान प्रवेश थार्वस्था करी खबर समय विस्मिल्ला शयान और थकते खबर अंश नीते पर कई घर प्रवेश समय सब समय नतून घर होंग कि सब समय थी से घरे हम बीसमिल्ला प्रवेश करब ये आल्लर एक शिक्षा आल्ला नबीर एक शिक्षा जो आल्ल नाम नहीं प्रवेश शिखर जेषा करोखा शुद्ध कर सालाम बरक्का प्रशांति नाम प्रशांतिजन आल्ला नाम नहीं घरे प्रवेश करते हैं एक ही भाव घर बेर हार समय आल्ला नाम नहीं बैर होते ईमानदार हो आल्ला के छाड़ा किना आल्लाह घरे प्रवेश आल्लाह के लिए घर थ बेर है घर थ बेर हार समय से क्यों মন্দ থেকে বাঁচানোর এবং ভালো করার কোন শক্তি কারণেই একমাত্র আল্লাহ ছাড়া যখন এই কথাটি বলে ফের পক্ষ থেকে বলা হয় হুদ ই তুমি নিরাপদ হলে তুমি সঠিক পথে পরিচালিত হলে কাজেই বাইর হওয়ার সময় আল্লাহর নাম নিয়ে ভিতরে প্রবেশের সময়ও আল্লাহর নাম নিয়ে আমাদেরকে প্রবেশ করতে হয় যখন আমরা ঘরে থাকবো ঘরের একটা আদব হল যে আমরা ঘরের মধ্যে নামাজ আদায় করার চেষ্টা করব ঘরটাকে যেন আমরা কবর না করি আল্লাহ নবী সেটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তিনি বলেন এই যে আলু মিন সল্যা তোমাদের নামাজের কিছু অংশ তোমাদের ঘরের জন্য রেখে দিও সাধারণত পুরুষের জন্য নামাজ আদায় করতে হয় সালা আদায় করতে হয় মসজিদে কিন্তু মসজিদের বাইরে গিয়েও ঘরে সন্না এবং নফল নামাজ আদায় করতে আল্লাহ নবী উৎসাহিত করেছেন তিনি বলেছেন নামাজের কিছু অংশ তোমরা তোমাদের ঘরে আদায়ের জন্য রেখে দাও ঘরকে কবর বানিয়ে ফেলো না কবর হলো অন্ধকার কবর যেখানে মানুষ কোনো সালা আদায়ের আর সুযোগ পাবে না অর্থাৎ ঘরকে কবর না বানানোর অর্থ হলো ঘরে তোমরা নামাজ আদায় করো এই সালাটা হলো নূর নতুন ঘরে যখন যাব। আমরা যেন এই ঘরটাকে আমাদের জন্য আলোকিত ঘর বানাই করিম যেই ঘরে তেলাওয়াত হয় সেই ঘর যেন আলোকিত একটা ঘর সেই ঘরটি আকাশবাসীর জন্য আসমানবাসীর জন্য এমনই যেমন জমিনবাসী তারকাকে দেখতে পায় ফ্লাইট থেকে যেমন আমরা দেখি ঘরগুলোতে লাইট জ্বলছে উপর থেকে আকাশ থেকে আমরা নিচের দিকে যখন তাকাই তখন আমরা দেখতে পাই যে ছোট ছোটো খেলনার ঘরের মতো বড়ো বড়ো বিল্ডিংগুলোকে খেলনার ঘরের মতো লাগে এবং লাইটগুলো মিটমিট করে চলছে অর্থাৎ আসমানবাসী অনেক উপর থেকে জমিনে যেসব ঘরগুলোতে লাওয়াত হয় সালা হয় সেগুলোকে আলোকিত দেখতে পায়। অর্থাৎ মিটমিট করে যেন সেখানে আলো চলছে এই ঘরগুলোকে আমরা আলোকিত করার চেষ্টা করব। নতুন বাড়িতে আসলে আমরা আরেকটা বিষয় করতে পারি যে মানুষকে দাওয়াত করে খাওয়াতে পারি এই উপলক্ষে যদি কেউ খাওয়ার আয়োজন করে এটা বৈধ কারণ এটাকে আরবিতে বলা হয় ওয়াকি রাহ ওয়াকি রাহ মানে হচ্ছে নতুন ঘরে আসা উপলক্ষে খাবারের ব্যবস্থা করা যার যার সামর্থ্য অনুযায়ী খাবারের ব্যবস্থা করা আল্লাহ শুক্রিয়া আদায়ের জন্য মানুষকে দাওয়াত করা মানুষকে খাওয়ানো এটা হচ্ছে অনেক বড় ধরনের একটি বাদন বিশেষত গরিব দুঃখীদেরকে খাওয়ানো খাওয়ানোর মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা যায় এই জন্য এ তো আমের কথা আল্লাহনবী বারবার বলেছেন যে তোমরা মানুষকে খাবার খাওয়াও ইফতার করালে আল্লাহ তালা পুরো দান করেন এবং মানুষকে খাওয়ালে আল্লাহ তালা সন্তুষ্ট হন এই কথাগুলো বারবার বলা হয়েছে জাহার নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা জাহার নামে কেন মাহাকি সাকার জাহার নাম সাকার জাহান নামকে আর নাম হলো সাকার তোমরা কেন জাহার নামে গেলে তখন উত্তরে তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না সালা আদায় একটা অভ্যাস ছিল সালা তো আদায় করতো না এবং মিসকিনদেরকে খাওয়াতো না এই জন্য মিসকিন খাওয়ানো গরিব দুঃখী মানুষদেরকে খাওয়ানো এটা অনেক বড় একটা ইবাদত যেটা জাহান নাম থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে আর নতুন ঘর উপলক্ষে আল্লাহ শুক্রিয় আদায় করে মানুষকে দাওয়াত করে খাওয়ানো এটাও আমরা করতে পারি এটাকে পরিভাষায় আরবিতে বলা হয় ওয়াকিয়রা যে খাবারটা মানুষ নতুন ঘরে আগমন উপলক্ষে করে থাকে সেই ওয়াকিয়রাতে আমরা আত্মীয়স্বজন আপন জন প্রতিবেশীদেরকে দাওয়াত করতে পারি একইভাবে ঘরের মধ্যে সুরাই বাকার তেলাওয়াত করার কথা হা দেশের মধ্যে বিশেষভাবে উল্লেখিত হয়েছে ওর আনেক নিম্ন পুরোটাই আমরা তেলাওয়াত করবো বিশেষত ঘরে বেশি বেশি সুরাই বাকার তেলাওয়াত করা দরকার আল্লাহ নবী বলেছেন সুরা বাকার তেলে ঘরকে শয়তান মুক্ত করে যেই ঘরে সুরা বকরার তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান প্রবেশ করে না সুরা বাকড়া হচ্ছে কোরআন এক দ্বিতীয় নম্বর সুরা এবং সুরা বাকড়া হলো সবচেয়ে বৃহত্তম সুরা কোরআন এক সবচেয়ে বড় সুরা প্রায় আড়াই পাড়া পঞ্চাশ পৃষ্ঠার এই সুরাটি আমরা নিজেরাও তেলাওয়াত করব বাচ্চাদেরকে শিখাবো যাতে করে সুরা বাকরার তেলাওয়াত হয় আর রাতের বেলায় আল্লাহ নবী বলেছেন যে দুটি আয়াত সুরা বাকরার শেষ দুই আয়াতকে তেলাওয়াত করতে যেটা আনা প্রথম আয়াত এরপর দ্বিতীয় আয়াতটি তেলাওয়াত করব। যে ব্যক্তি রাতের বেলায় এই দুটি আয়াত তেলাওয়াত করবে সুরাব বাকরা শেষ দুটি আয়াত আল্লাহ নবী বলছেন এই দুটি আয়াতেই তার জন্য এবাদত হিসেবে বড় যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ আল্লাহ ইমানকে নবায়ন করে আপনি দিনটাকে শেষ করলেন আমানার রাসুল ইমানের কথা আপনি বললেন সেখানে যে আপনার ইমানটা নবায়িত হলো সেখানে নতুনত্ব আসলো কাজেই সুরাবাক্করা পুরোটাই তেলাওয়াত করার চেষ্টা করব এবং কমপক্ষে সর্বশেষ দুটি আয়াত তেলাবাত করতে চেষ্টা করবো কারণ সুরাবাক্করা যারা তেলাওয়াত করে সেই ঘরে শয়তান প্রবেশ করে না তবে মনে রাখতে হবে আমরা যে ঘর বাড়ি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটার উপর উচিত আল্লাহ বলছেন যে আতাবেন সব বড় বড় জায়গাগুলোতে তুমি চাও যে তোমার বিনোদনের জায়গা হবে এবং তোমরা বাড়ি এইভাবে বানাও তোমাদের বাড়ি দেখে মনে হয় তোমাদের আর বিদায়ের কোনো ব্যাপার থাকবে না তোমরা এই বাড়িগুলোতে থাকবে এইভাবেই মনে হয় তোমরা বাড়ি অর্থাৎ বাড়িটাকে এত এত জায়গা জায়গা বিনোদনের অথবা এত বহুল তোমরা করার চেষ্টা করো মনে হয় যেন তোমাদের এটাই স্থায়ী বাড়ি একজন ইমানদারের সবসময় অনুভূতি রাখা দরকার এই বাড়ি আমার স্থায়ী নয় এটা আমার বাড়ি নয় এটা হচ্ছে অস্থায়ী একটা হোটেলের মতো আমরা যেমন কোনো দেশে যখন যাই অথবা বাইরে অন্য কোনো শহরে যাই তখন হয়তো আমাদের আমি এখানে থাকছি তারপর আমাকে ছেড়ে দিতে হবে তেমনি ভাবে ইমানদার বিশ্বাসীরা সবসময় নিজের ঘরের দিকে তাকিয়ে বলে যে আমার হোটেল এটা হচ্ছে আমার ক্ষণস্থায়ী একটি জায়গা যেটা দিয়ে আমি আমাকে অবস্থান করতে হবে এবং এখান থেকে আমাকে বিদায় নিতে হবে हुलट स्थायी कुर आने करीमर आयात आलोक पाई घर हवा दरकार अत्यंत बनयी घर बीन घर अर्थ जेखने को विशबहुलता नहीं जतटुकु सम्मान जनक অতটুকু হওয়া দরকার অতিমাত্রায় বহুলতা সেটা না থাকা দরকার আর ক্যামতের আগে মানুষের মধ্যে এরকমই দেখা যাবে আল্লাহ নবী ক্যামতের একটা চিহ্ন বলেছেন হাদিসব্রাইলের মধ্যে তুমি দেখবে যে যারা একসময় উলঙ্গ ছিল কাপড় পরার সামর্থ্য ছিল না জুতা পরার সামর্থ্য ছিল না তাদেরকে দেখবে বড় বড় বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা করবে বড় বড় বিল্ডিং করার প্রতিযোগিতা করা এটা ক্যামতেরই একটা চিহ্ন এই জন্য সংক্ষিপ্ত যতটুকু প্রয়োজন সিম্পল এরকম বাড়ি করা দরকার যেখানে আল্লাহ করবো এই ঘরটি বলবে কেমন ময়দানে হ্যাঁ সে এখানে চেষ্টা করেছিল আর ঘরে যদি আমি গুনা পাচার করি কিন্তু এই ঘরটি বিপক্ষে আমার দাঁড়াবে কেমতের ময়দানে এই অনুভূতি রেখে ঘরগুলোতে আমাদের বাস করা দরকার মনে রাখতে হবে আমাদের ঘরে সিসি ফিট করা আছে আল্লাহ দেয়া সিসি টিভি ফিট করা আছে সব কিছুই রেকর্ডেড হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক নতুন বাড়িতে উঠার আনন্দ ঘন মুহূর্তে আমরা আল্লাহকে স্মরণ করব এবং সব সময় যেই বাড়িতে থাকি সেই বাড়িটাকে কেমতের ময়দানে আমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তফিকটুকু দান করুন আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে প্রত্যাশা রাখছি যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইমান চর্চায় থাকুন আসসালামালাইকুম বরহমি রাহমাত আমি আশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা মানবতার পথ প্রদর্শক আলফুর আনুল করিম কি ওসিয়াত করেছে মানব জাতির জন্য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 साढ़े छटा पुनः सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश